بسم الله الرحمن الرحيم هذا القربان يوجهنا لطريق الخير يوجهنا الله تعالى أنزل هو ورسول الله معلمنا ورسوله هو معلمنا الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه شمني توبستطيه আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আহমিয়াতিল কোরআন কুরআন বুঝার গুরুত্ব কি উপস্থিতি এই বিষয়টি বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে মা হু কোরআন কোরআন কি আল কুরআনুল করিমা কালাম তিনি মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন আল্লাহ পবিত্র কালামে মাসিদে বলছেন এই কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে ওই কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন অন্ন আয়তে আল্লাহ সুবাহান হুয়াতালা আরো বিস্তারিতভাবে বলছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দার নিকট সুয়েস্পষ্ট আয়াত নাজিল করেছেন লিউক রিজাকুমাথি নুর যাতে করে তোমাদের অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দার নিকট স্পষ্ট আয়াত নাজিল করেছেন যাতে করে মানুষদেরকে যাতে করে তোমাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন। পারেন্লা হাবিক রাহিম আর আল্লাহ তালা তোমাদের প্রতি অসীম দয়ালু পরম করুণাময় সুতরাং উল্লিখিত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে ওই গ্রন্থ যেটা মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে যাতে করে তিনি আমাদেরকে এবং সকল মানুষদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন আল কোরআনুল করিম হুদল্লিল মুতাকিন কোরআন হচ্ছে মোমিনদের হেদায়ত কোরআন হচ্ছে মোমিনদের সংবিধান কোরআন হচ্ছে তখন তাদেরকে লক্ষ্য করে বললেন উল্লাহ বিতু মিনহা জামিয়া তোমরা সকলেই এই জান্নাত থেকে বের হয়ে যাও তোমরা এই জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও হুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছি এটা মনে করো না যে তোমাদেরকে তোমরা দুনিয়াতে চলে যাচ্ছ কিন্তু যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়ত আসবে যে ব্যক্তি আমার সেই হৃদায়তের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নেই এবং তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই আল্লাহ তালা আদম আলাইহ সালামকে তখন বললেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়ত আসবে ফামাং হুদায়া, ফালা জেনে রাখো। যে ব্যক্তি আমার সেই হেদায়তের অনুসরণ করবে আমার সেই দিক নির্দেশনার অনুসরণ করবে ফালা খৌফুন আলাইহিম তার জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো ভয় নেই ওয়ালাহুম ইয়াহ জানুন এবং তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই আল্লা সুবাহানুয়া তালা আদম আলাইহাতামকে বলেছিলেন যে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়ত আসবে আল্লাহআ তার ই বাস্তবায়ন করেছেন আর আখরি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের উপর সর্বশেষ যে গ্রন্থ নাসিল করেছেন সেটা হচ্ছে আল কোরআনুল করিম সেটাই হচ্ছে মুমিন্দের হেদায়েত শেষ জামানার মানুষদের জন্য সংবিধান বলছেন এটা হচ্ছে এমন কিতাব যার মাঝে এটা হচ্ছে মোত্তাদের জন্য পথ নির্দেশনা এটা হচ্ছে মোত্তাকদের জন্য দিক নির্দেশনা কুরআন হচ্ছে এমন এক শ্রেষ্ঠ গ্রন্থ যার মাঝে আল্লাহ আল্লাহতালা হালাল হারাম আদাব আখলাক মহামালাত জান্নাত জাহান্নাম এবং পূর্ববর্তীদের সকল ঘটনা সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন আল্লাহ তালা এই কোরআনের মাঝে মানুষের জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা পবিত্র কালামে মাচিতে বলছেন আমি আপনার নিকট কিতাব নাজিল করেছি যার মাঝে রয়েছে প্রত্যেকটি জিনিসের বিস্তারিত বর্ণনা উনানব্বই নম্বর এত স্পষ্ট ভাবে বলছেন হুদাউর মুসলিম এটা হচ্ছে মোমিনদের হেদায়েত এটা হচ্ছে মোমিনদের রহমত এটা হচ্ছে মোমিনদের জন্য সুসংবাদ সম্মানিত উপস্থিতি উপরুক্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম যেটা মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট অবতীর্ণ করা হয়েছে যাতে করে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন কোরআন হচ্ছে মোমিনদের পথ নির্দেশনা মোমিনদের সংবিধান কোরআন হচ্ছে এমন এক শ্রেষ্ঠ গ্রন্থ যার মাঝে মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সম্মানিত উপস্থিতি কোরআন এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নিকট প্রেরিত একটি বার্তা কোরআন হচ্ছে আমাদের সংবিধান সুতরাং এই কোরআন শুধুমাত্র পড়লেই চলবে না বরং কোরআনকে আমাদের বুঝতে হবে কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে কোরআনকে আমাদের জীবনে ফিট করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে সুরায় কামারের মধ্যে বলছেন আমি কোর আন জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আছো কি কোন উপদেশ গ্রহণকারী আছো কি কোন চিন্তাশীল ব্যক্তি যে এটা থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহারের মধ্যে আয়াতটি বলেছেন সুরায় কামারের দশ নম্বর আয়াত সুরায় কামারের ২২ নম্বর আয়াত আল্লাহ সুবাহ আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আছো কি কোনো উপদেশ গ্রহণকারী सहज कर दिए आज की लक्ष्य कर উল উল অল এই বরকতময় কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি লিয়দ্বরু আয়াতিহ উপদেশ গ্রহণ করে আল্লাহ এই আয়াতে বলছেন কিতাব এই বরকতময় কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি এটা এজন্য করেছি লিয়ারু আয়াত যাতে করে মানুষেরা এর আয়াত নিয়ে গবেষণা করে আয়াতগুলোকে বুঝার চেষ্টা করে উলুল আলবাব। এবং জ্ঞানী সম্প্রদায় যাতে এটাকে নিয়ে এটা থেকে উপদেশ গ্রহণ করার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি উল্লিখিত আয়াতগুলো থেকে স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে যে কোরআন এটা এসেছে আমাদের বোঝার জন্য কোরআনকে নিয়ে কোর আনু অবতীর্ণ হয়েছে অথচ আজকে আমরা কোরআনকে বুঝার চেষ্টা করছি না কোরআনকে নিয়ে গবেষণা করছি না আল্লাহ সুবাহ সুরায় মুহাম্মাদের চব্বিশ নম্বর আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলছেন তারা কি কোরআন কে বোঝার চেষ্টা করে না তারা কি কোরআন কে নিয়ে গবেষণা করে না আলা কুলু বিন আকুহা নাকি তাদের অন্তর তালাবদ্ধ তারা কি কোরআনকে নিয়ে বোঝার চেষ্টা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আল্লাহ তালা আমাদের অন্তরকে প্রশ্ন করছেন আমাদেরকে প্রশ্ন করছেন আফাদা ইয়াদা বারুন আল তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করে না কোরআনকে বোঝার চেষ্টা করে না নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ আল্লাহ তালা বলছেন আমাদেরকে নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ সুতরাং যারা কোরআনকে বোঝার চেষ্টা করে না যারা কোরআনকে নিয়ে গবেষণা করে না যারা বুঝে বুঝে কোরআন পরে না আল্লাহর ভাষায় তাদের অন্তরগুলো হচ্ছে তালাবদ্ধ সুতরাং আসুন না আমরা কোরআনের জন্য আল্লাহর কালামের জন্য আল্লাহর রিসা আলার জন্য আমাদের অন্তরগুলোকে উন্মোচিত করে দিই কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে বুঝে বুঝে আমাদের জীবনের সাথে কোরআনকে ফিট করার চেষ্টা করি কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করি আজকে আমরা যেটা দেখি সমাজে মানুষ বরকত লাভের জন্য কোরআনকে ঘরে সাজিয়ে রাখে জিন থেকে মুক্তি লাভের জন্য কোরআনকে তাবিজের মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলিয়ে রাখে রোগ থেকে মুক্তি লাভের জন্য কোরআনকে ভিজিয়ে ভিজিয়ে পানি পান করে মানুষ মারা গেলে হুজুর ভাড়া করে এনে কোরআন পড়ায় মূলত এই কাজগুলোর জন্য কোর আর নাজিল হয়নি মূলত এই কাজগুলোর জন্য কোর আর নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছিল যে কোরআনকে আমরা পড়ব আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে কোরআনকে বাস্তবায়ন করব, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে পরিবার চলবে কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন চলবে এজন্য জন্য কোরআন নাজিল হয়েছিল অথচ আজকে কোরআনকে তাবিজে ঢুকিয়ে গলায় ঝুলানো হচ্ছে বরকত লাভের জন্য ঘরের মাঝে কোরআন সাজানো হচ্ছে কোরআনকে ভিজিয়ে ভিজিয়ে রোগ থেকে মুক্তি লাভের জন্য পানি পান করা হচ্ছে কিন্তু কোরআন যে কাজের জন্য এসেছিল কোরআনকে আল্লা সুবাহানা যে কাজের জন্য নাজিল করেছিলেন হুদল্লিল মোত্তাক মুমিনদের সংবিধান হিসাবে নাজিল করেছিলেন সেই কোরআনকে আজকে সংবিধান হিসাবে বাস্তবায়ন করার চিন্তা আমাদের মাথায় নেই আমরা কোরআনকে রাষ্ট্রীয় ভাবে কায়ে চেষ্টা করছি না কোরআনকে আমাদের কোরআন থেকে কত ধরনের ছিল আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলবে কোরআনকে আমরা বুঝবো কোরআনকে গবেষণা করবো কোরআনকে আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে বাস্তবায়ন করব। সম্মানিত উপস্থিতি এই কোরআন হচ্ছে সেই শ্রেষ্ঠ গ্রন্থ যা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল আলের মাধ্যমে আমাদের কাছে এসেছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রাসুল বা বার্তা বাহক আল্লাহ পবিত্র কালামে মাসিদে তার নবীকে লক্ষ্য করে বলছেন सकलित बार्ता बाहि तुम्हारे सकल निकट प्रेरित रसुल हे नबी लो अपनी लोक दे के बोलुन्सुल्ला सकल प्रेरित रसुल्ला करीम दिए निकट पाठाना श्रेष्ठ बार्ता मुहम्मद रसुल श्रेष्ठ बार्ता अल कुरआन करीम অথচ এই চিঠিটি আমরা কয়েকজন বুঝেছি চিন্তা করুন কারো সন্তান আমেরিকায় থাকে সে আমেরিকায় থাকা সন্তান সে ইংরেজিতে তার বাবার বাবা গ্রাম্য মানুষ বাংলাদেশে থাকে তো তার কাছে যখন চিঠিটি আসলো সে তো ইংরেজি ভাষা বুঝে না তখন সে রাতে ঘুমাতে পারছে না যতক্ষণ না সে তার ছেলের চিঠিটি বুঝছে একজন বাবা সন্তানের চিঠি বুঝতে পারছে পারছে না। না। এজন্য রাতে ঘুমাতেও কোন রকমে কাটল সকালবেলা গ্রামের সব চাইতে শিক্ষিত মানুষের কাছে গেল যে ইংরেজি পারে তাকে যে জিজ্ঞাসা করলো যে এই চিঠিটি দেখুন তো পরে একটু বলুন আমার সন্তান আমার কাছে কি লিখেছে একজন বাবা সে ঘুমাতে পারছে না যতক্ষণ না সে তার সন্তানের চিঠিটি বুঝছে অতপর যখন তাকে বুঝিয়ে দেওয়া হলো যে আপনার ছেলে আপনাকে এই কথা বলেছে তখন সে শান্ত হয়ে বাড়িতে গেল। এবং তার মাথা কারণ সে বুঝেছে তার ছেলে তার কাছে কি লিখেছে সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে একটি বাবা এবং পুত্রের সম্পর্ক অথচ আমাদের প্রতিপালক আমাদের রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা जिने दुनिया एक चिठी लिखे से हम कुरानी जेटा मुहम्मदुर रसुल्ला सल्लामे শ্রেষ্ঠ বার্তাবাহক মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বিদায় হজের সময় সকল মানুষকে সমবেত অবস্থা জিজ্ঞাসা করেছিলেন আলা হালবাল্লু আল্লাহ হালবাল্লা আল্লাহ হালবাল্লু তখন মানুষেরা বলেছিল বালা তখন রাসুল উল্লাহ সাল আলী আসাল্লাম আবার বলেছিলেন আল্লাহম্মা ফরশাদ আল্লাহমফাদ আল্লাহম্মফাসাদ रसुल्ला श्रेष्ठ बार्ता मुहम्मद सलिमें बार्ता पहुंचे दिए चिठीटी पथच আমরা এই চিঠিটি না বুঝে না পড়ে কিভাবে ঘুমাচ্ছি আজকে মানুষ ঘুমের মধ্যে আছে অথচ মানুষ আল্লাহর কালাম বুঝেনি অথচ আল্লা সব তালা আমাদের নিকট এই বার্তাটি পাঠিয়েছেন যাতে করে এটাকে আমরা বুঝি এবং আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে এই কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করি প্রিয় উপস্থিতি কিভাবে সম্ভব যে আমরা এই কোরআনকে বুঝার চেষ্টা করছি না আজকে কঠিন কঠিন সব বিষয়গুলো আমরা বুঝি এমন কোনো বিষয় নাই যেটা আমরা বুঝি না অথচ আমরা কোরআনকে বুঝি না কোরআনকে বুঝার চেষ্টা করি না অথচ আমাদের নিকট এই অথচকে পাঠিয়েছেন যাতে করে এটাকে আমরা বুঝি এটাকে নিয়ে গবেষণা করি জীবনের প্রতিটি ধাপে ধাপে এই কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করি সাহাবায়কের আমরা দি আল্লাহ আনহোম তারা কোরআনের দশটি আয়াত পড়তেন দশটি আয়াত বুঝতেন এটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতেন হাসান বসর রাহিমুল্লাহ তিনি বলেন ইন্নামান তোমাদের পূর্বে যারা ছিল তোমাদের পূর্ববর্তী তারা রাতের বেলা কোরআনকে নিয়ে গবেষণা করতো কোরআনকে বুঝার চেষ্টা করতো নাহার আর দিনের বেলায় নিজেদের জীবনে কোরআন বাস্তবায়ন করত। তোমাদের পূর্বে যারা ছিল তারা কোরআন কে তাদের রবের পক্ষ থেকে একটি বার্তা মনে করত ফাকানু ইয়াতাদাব্বারুনাহা বিল্লাইল তারা রাতের বেলায় কোরআন নিয়ে গবেষণা করত ওয়াইউনাফিজুনাহা বিননহার এবং দিনের বেলায় কোরআনকে তাদের জীবনে বাস্তবায়ন করত ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলেন আল কিরাআতু আয়াতান ফিল ইয়ামি ওয়াল লাইলা খায়রুন লাহু মিন আন ইয়াকরা আ খাতামান কামিলান মিন গাইরি আন ইয়াতাদাব্বারা كلام আল্লাহ দিনে আল্লা ইবনে কাই রাহিম তিনি বলছেন দিনে রাতে বুঝে বুঝে এক আয়াত না বুঝে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করার ফসিলত তো আছে কিন্তু কোরআনকে বুঝা এটাও খুব গুরুত্বপূর্ণ সুতরাং কোরআনকে বুঝতে হবে কোরআনকে বুঝে বুঝে কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে এজন্য কোরআন যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে আসুন আমরা আরবি ভাষা শিক্ষা করি এবং আরবি ভাষা শিখে শিখে কোরআনকে বোঝার চেষ্টা করি আর যে সকল ভাইদের আরবি ভাষা শিক্ষা করা সম্ভব নয় তারা আলমলা আমাদের স্বর্ণাপন্ন হই তাদের তাফসিরের মজলিসগুলোতে বসবো সেখান থেকে কোরআনকে বোঝার চেষ্টা করব। নিজের ঘরে কোরআন রাখবো বাংলা কোরআন রাখবো এবং সেটা দেখে দেখে কোরআনকে বোঝার চেষ্টা করব। এছাড়াও আমাদের ঘরগুলোতে আমরা তাফসিরের কিতাবগুলো রাখব, তাফসিরের যে কিতাবগুলো যেমন কাসির রাহিমাহুল্লার তাফসির ইবনে কাসির এটা বাংলা পাওয়া যায় আমরা বাংলা কিনে কিনা কিনে রাখবো বুঝার চেষ্টা করব। এবং নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করব। একটা সংশয় অনেকে বলে থাকেন যে বাংলা কোরআন পড়া উচিত নয় সাধারণ মানুষদের বাংলা কোরআন পড়া উচিত নয় কারণ এর মাধ্যমে মানুষের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে প্রিয় ভাই क्या यठिन कर कुछ मानुष के कुरान क्या दूरे सर आल्ला पवित्र कलम लक्ष्य के बुझार दिए आज की आल्ला के बुझार दिए आपल साधारण मानूष कुरान पढ़ले बुझबें कारण की भाई कुरान तो एम को ग्रंथ नए যেটা ইয়াহুদিন আসারাদের ধর্মগ্রন্থের মতো যে এটা শুধুমাত্র ধর্মীয় পাদ্রীরা পড়বে সাধারণ মানুষেরা পড়তে পারবে না না ভাই কোরআন আল্লাহর কালাম যেটা আমাদের নিকট এসেছে সুতরাং এটা আমাদের বুঝতে হবে এজন্য যেখানে সাধারণ মানুষ বুঝবে না সেখানে করণীয় কি সেটা তো কোরআনই বলে দিয়েছে কোরআন বলছে যদি তোমরা না জানো না বোঝো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো তো সাধারণ মানুষ বাংলা কোরআন পড়বে কিন্তু যেখানে তারা বুঝবে না সেখানে তাদের দায়িত্ব হলো যে তারা আলেমদের কাছে যাবে আর আলেমদের দায়িত্ব হলো তাদেরকে সেই জায়গাগুলো বুঝিয়ে সুতরাং যদি আমরা কোরআনকে বুঝার চেষ্টা করি এবং যেখানে না বুঝবো সেখানে আলেমদের কাছে যাই তো সেখানে সাধারণ মানুষ এভাবে যদি বুঝার চেষ্টা করে তাহলে কোনো সমস্যা নেই প্রিয় ভাই ইয়া সিরো আলা তো আর শিরো মানুষদের জন্য কঠিন করবেন না সহজ করে দিন মানুষকে কোরআনকে বুঝার সুযোগ করে দিন কারণ কোরআন বুঝতে হবে এটা আল্লাহর আল্লাহর পয়গাম সুতরাং আমাদেরকে কোরআনকে বুঝার চেষ্টা করা উচিত আর কোরআনকে বুঝে বুঝে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে বিশেষ করে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় সংবিধান হিসাবে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে अल्लाह सुबहान हुआ तला बुझे बुझे कुरान के पढ़ार तौफिक दान कर जीवन प्रतिटी क्षेत्रे कुरान के वास्तवायन कर तौफिक दान करे दृढ़ संकल्पे संकल्पबद्ध हार तौफिक दान कर इनशाल्ला कुरआन ही राष्ट्रीय संविधान राष्ट्र य कुरान दिए चलें पारिवारिक जीवन कुरान दिए चलो सामाजिक जीवन कुरान दिए चलो एमार व्यक्तिगत जीवन य कुरान अनुजय चलो আললা ভানা হোত আলা এ দৃয় সঙকল্পে আমাদেরকে সঙকল্প বদ্ধ হওয়ার তফিক দান করুন বামা আলেইনা ইল্লাল বালা হ।